জাবির ইবনু আবদুল্লাহ রাজতাল হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লা সাল্লাম নিজের সওয়ারির উপর নফল সালাত আদায় করতেন সওয়ারি তাকে নিয়ে যেদিকেই মুখ করত না কেন কিন্তু যখন ফর সালাত আদায় করার ইচ্ছা করতেন তখন নেমে পড়তেন এবং কিবলামুখী হতেন